আলোচিত হবে আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম রসুল আলহামের মাদানী জীবনের প্রথম দিকের কিছু ঘটনা নিয়ে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 তিনি উমাইয়াকে কাবা বা তাফ করার জন্য সুবিধাজনক সময়ের ব্যাপারে জিজ্ঞেস করেন তিনি চাচ্ছিলেন কাবায় লোক কম থাকবে এরকম একটা সময়ে তা অফ করতে উমাইয়া ভর দুপুরে সা আদেবেন নিয়ে বের হল তা অফ করতে কারণ সে সময়টায় লোকজন কম থাকে কিন্তু সব সমস্যার নাটের গুরু আবু জাহেল তাদের দেখে ফেলল সে উমাইয়াকে জিজ্ঞেস করল তোমার সাথে থাকা লোকটিকে। কে উমাইয়া বলল সে হল সা আদেবেন মোয়াজ সা আদেবেন মোয়াজ বেশ পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি ছিলেন আওয়াজ কোত্রের প্রধান আবুজহাল সাথকে বলল যে লোকগুলো নিজেদের ধর্মত্যাগ করে চলে গেছে তাদের তুমি আশ্রয় দিয়েছ আর এই মক্কায় এসে তুমি নিরাপদে ঘুরে বেড়াচ্ছ এ কী করে সম্ভব তুমি তো দাবি করেছ তুমি নাকি ওদেরকে সাহায্য করবে সোনম আজ যদি তোমার সাথে আবু সফওয়ান অর্থাৎ ওমাইয়া না থাকত তবে তুমি নিরাপদে ঘরে ফিরতে পারতে না সায়াদেবের মোয়াজ তখন গলা চড়িয়ে আবুজাহকে সাবধান করে দিয়ে বললেন দেখো তুমি যদি আমাকে তা করতে বাধা দাও তাহলে তোমাদের কাফেলাকেও আমি চলাচলে বাধা দেব অন্য আরেকটি এসেছে তিনি বলেছেন যদি তুমি আমাকে তা করতে বাধা দাও তাহলে সিরিয়াগামী তোমাদের যে বাণিজ্যিক রুট আছে সেটা আমি নষ্ট করে দেব কোরাইশদের কাফেলাগুলোকে মদিনার কাছ দিয়েই সিরিয়া যেতে হতো তাই সাদ তাকে কাফেলা আটকানোর হুমকি দেন বলা যেতে পারে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 আবু জাহেল মক্কার পররাষ্ট্রনীতিতে একটি পরিবর্তন আনল আর তা হল মোদিনা থেকে এখন মক্কায় কেউ আসতে চাইলে তাকে নিরাপত্তা নিয়ে আসতে হবে অথবা আমান নিয়ে আসতে হবে এর মাধ্যমে সে পরিষ্কার কুরাইশরা এখন মদিনাকে শত্রু রাষ্ট্র হিসেবেই দেখছে কুরাইশদের পক্ষ থেকে হুমকির ঘটনা কেবল একটি নয় রসুল্লাহ আলহ্লাম মোদিনা হিজরত করার পরপরই কুরাইশরা আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে একটি চিঠি লিখে বলে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 আবার বদর উহুদ এগুলো ছিল সরাসরি ময়দানের শত্রুর সাথে মোকাবেলা সিরাতে সংগঠিত এই সামরিক মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয় গাজওয়া এবং বদর অহুদের যুদ্ধকে বলা হয় গাজওয়ায়ে বদর বা গাজওয়ায় অহুদ অন্যদিকে আবু ওবায়দা ইবনুল জার লব আনহ নেতৃত্বে সামরিক অভিযানকে বলা হয় সারিয়া আবু ওবায়দা পার্থক্য হলো যেসব অভিযানে রসুল্লা সাল্ল আলিম সরাসরি অংশগ্রহণ করেননি সেগুলোকে বলা হয় যেগুলোতে করার উদ্দেশ্যে সেনা দল পাঠানো হয় আর সারিয়া বলতে বোঝানো হয় সেনা অভিযান বা মিলিটারি রেড তবে একটি ব্যতিক্রম আছে সেটা হল মোতার যুদ্ধ মোতার যুদ্ধে নবীজ সাল্লাহু যদিও নিজে অংশ নেননি তবু না বলে বলা হয়। কারণ এই অভিযানে অনেক বড় সেনা বাহিনী পাঠানো হয়েছিল এবং রোমানদের সাথে মুসলিমরা সরাসরি এই অংশ নেয় তাই এ যুদ্ধকে গাজার মর্যাদা দেওয়া হয় পুরো সিরাজ জুড়ে অন্তত আটত্রিশটি সারিয়ার ঘটনা আছে আর গাজোয়া আছে সাতাশটি তবে কোন কোনো হিসাব অনুসারে এই সংখ্যা আরো বেশি এখন আমরা বদর যুদ্ধের আগে যে কয়েকটি সামরিক অভিযান সংঘটিত হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি শুরুতেই গাজওয়াত আবুয়া রসুল্লাহ আলী সর্বপ্রথম যে গাজায় অংশ নিয়েছেন সেটি হল গাজওয়াতুল আবুয়া এই গাজওয়াতে কোনো যুদ্ধ হয়নি এই যুদ্ধে বনু দামরাগোত্রের সাথে মদিনা শান্তি চুক্তি হয় এরপর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম উবৈদ এ বিন হারিসের নেতৃত্বে সারিয়া পাঠান তিনি নিজে সেই অভিযানে অংশ নেননি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 যে আল্লা রাস্তায় প্রথম তিন নিক্ষেপ করি দ্বিতীয় হামজা বিন আবদুল মোতালী ব্রাজিল ও আনহুর নেতৃত্বে আরেকটি সারিয়া পাঠানো হয় এই অভিযানে ৩০ জন মুহাজিরকে পাঠানো হয় এবার তারা উঠে চড়ে অভিযানে অংশগ্রহণ করেছিলেন তারা কোরাইস্তের একটি কাফেলা আক্রমণ করার জন্য গিয়েছিলেন এই কাফেলাতে কোরাইস্তের প্রচুর সম্পদ ছিল এবং একসাথে অনেক রক্ষকও ছিল শেষ পর্যন্ত এই অভিযানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি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 ইসলামের ইতিহাসে এই সারিয়া বেশ তাৎপর্য বহন করে অল্প সংখ্যক সাহাবিকে তার সাথে পাঠানো হয় উদ্দেশ্য ছিল কোরাইসের একটি কাফেলা আক্রমণ করা অভিযানের পূর্বে রসুল্লাহ আলিউলাম আবদুল্লাহ ইবেন জাহাজের হাতে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 ইহি মিনহু আকব্লা নু আকবর মিন কথিল ওলয় নুন হত দিনী খুম ইনিষ্ট পা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 এবং যারা আল্লাহর পথে লড়াই জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের প্রত্যাশী আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময় আল্লাহ জানিয়ে দিলেন যদিও আবদুল্লাহ ইবেন জাহাজ ও তার সঙ্গীরা ভুল করেছে তবুও তারা আল্লাহ তাল রহমতের আশা করতেই পারে যেহেতু তার মুজাহিদ কাজেই তারা অবশ্যই জিহাদের পুরস্কার আশা রাখবেন ইসলামের ইতিহাসে আবদুল্লাহ ইবেন জাহাজের এই সারিয়া ছিল তাৎপর্যপূর্ণ ঘটনা এই সারিয়াতে সর্বপ্রথম কোন যুদ্ধবন্দী গ্রহণ করা হয় সর্বপ্রথম যুদ্ধলব্ধ সম্পদ নেয়া হয় এবং সর্বপ্রথম কোনো কাফেরকে হত্যা করা হয় এটা ছিল তাদের জন্য মর্যাদার বিষয় এই দুটো আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ আলীহাসাল্লাম কা সম্পদ ও দুইজন বন্দীকে গ্রহণ করলেন কুরাইশের লোকেরা এই দুইজন বন্দিকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছিল অন্যদিকে স্তারিয়ায় অংশ নেয়া দুই সদস্য তাদের উঠ খুঁজতে বের হয়েছিল তাই রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম বললেন সারিয়ার ওই দুজন লোক ফিরে আসা না পর্যন্ত বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে না আসলে রসুল্লাহ সাল্লু আলিবাস্লাম আশঙ্কা করছিলেন যে ক্রাইশরা হয়তো তাদেরকে হত্যা করতে পারে একজন মুসলিম আর মুসলিমকে কখনো শত্রুর হাতে ছেড়ে দেবে না যেভাবে দেননি আমাদের রসুল্লাহ সাল্ল আলহিস্লাম তিনি তাদেরকে কতটা ভালোবাসতেন তা তার এই কাছ থেকে বোঝা যায় অতপর সেই দুইজন মুসলিম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 কিভাবে একটি পরিস্থিতিকে সঠিকভাবে বিচার করতে হবে এবং কিভাবে কাফির মিডিয়ার প্রোপাকাণ্ডার জবাব দিতে হবে এই প্রসঙ্গে একজন দায়ীর গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা উল্লেখ করছি তিনি বলেন কাফের মিডিয়ার প্রোপাকাণ্ডার সামনে আমাদের কখনোই রক্ষণাত্মক হয়ে পড়া উচিত নয় বরং কৈফিয়ত দেয়ার চেষ্টা না করে ইসলামের এইসব শত্রুদের তাদের অপরাধের জন্য কাঠ করায় তোলা উচিত ইবেন জাহাজের আপাত দৃষ্টিতে অনুচিত কাজটিকে তারা এমনভাবে ঢাক সবার সামনে তুলে ধরেছিল যে তাদের নিজেদের সব অপকর্ম এর নিচে চাপা দিয়ে উপায়েছিল অথচ তাদের অন্যায় ও অপকর্ম এই ঘটনার মূল প্রভাবক হিসেবে কাজ করেছিল তাদের এই উদ্দেশ্যমূলক প্রচারণা জবাবে আল্লাহ মুসলিমদেরকে তাদের ফাদে পা দিয়ে রক্ষণাত্মক হতে বলেননি মুশ্রিকদের সামনে কৈফিয়ত পেশ করতেও বলেননি বরং আল্লাহ আল্লাহতালা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 কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম যখন বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করলেন তখন সেই গোত্রগুলোর সাথে কুরাইসদের আর মিত্রতা থাকল না এই কারণে আরবে কোরাইস্তের চলাচল এবং কাফেলা বাণিজ্য ধীরে ধীরে অনিরাপদ হয়ে পড়ে তিন নম্বর শিক্ষা সারিয়াগুলো প্রেরণের আরেকটি বড় উদ্দেশ্য ছিল কোরাইসদের উপর একটি অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া অধিকাংশ সারিয়া কোরাইসদের কাফেলা দখল করার জন্য পাঠানো হয়েছিল এই কাফেলাগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য কুরাইশরা আরো বেশি বেশি করে অর্থ খরচ করা শুরু করে ফলে তাদের অর্থনীতিতে চাপ পড়ে ইসলামী ফিকা অনুসারে যখন কোন মুসলিম রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থায় থাকে তখন শত্রু সম্পদ ও রক্ত মুসলিমদের জন্য হালাল হয়ে যায় এই সারিয়ার মাধ্যমে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম কুরাইশদের অর্থনীতিতে আঘাত করেন এটি ছিল কুরাইশদের অস্তিত্বের জন্য হুমকি হুমকিস্বরূপ বদের যুদ্ধে সূচনাই হয়েছিল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 এবং পাঁচ নাম্বার শিক্ষা এই অভিযানগুলো ছিল মুসলিমদের জন্য একটা মিলিটারি ট্রেনিং স্বরূপ তারা এইসব স্তারিয়ার মাধ্যমে যুদ্ধের ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তারা যুদ্ধের ময়দান পরিদর্শন শত্রুপক্ষকে আচমকা আক্রমণ ছত্রভঙ্গ করা ইত্যাদি নানা রকম সামরিক কায়দা কৌশল আয়ত্ত করেছিলেন একই সাথে তারা আশেপাশের এলাকা ও গোত্রগুলোর শক্তি সম্পর্কে ধারণা লাভ করেছিলেন কোরাইশ ও মুসলিমদের এই বিরোধ চলাকালীন সময়ে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 শুধু মুহাজির সাহাবিদের এইসব অভিযানে প্রেরণ করেন তবে আনসাররা এই চুক্তি ধারা অনুসারে কেবল মোদিনার ভেতরেই তাদের জিহাদ সীমাবদ্ধ রাখেননি বরং তারা মোদিনার বাইরে গিয়ে জিহাদে অংশ নিয়েছিলেন রসুল্লা আলহ্লাম তাদেরকে মোদিনার বাইরে জিহাদে অংশ নিতে বাধ্য করেননি বরং তারা নিজেরাই উৎসাহী হয়ে মদিনার বাইরে জিহাদে অংশ নিয়েছেন পরবর্তী পর্বগুলোতে আমরা সেই কাহিনী জানতে পারব ইনশাল আজকের পর্ব এখানেই শেষ আজকে আমরা যে সামরিক অভিযানগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো খুব বড় বা বিখ্যাত অভিযান ছিল না এই অভিযানগুলোর কারণে কোন পক্ষের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো মুসলিমদের সাথে ক্রাইশদের মধ্যে একটি বড় সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করে দুই পক্ষের মধ্যে বিরোধের উত্তাপ ক্রমশ বাড়তে থাকে আর এরই ধারাবাহিকতায় সংগঠিত হয় ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধ যে দিনটি ছিল সত্য আর মিথ্যার পার্থক্যকারী দিন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 মদিনা হাউস এবং খাজরাস কাইলা নামক এক নারীর উৎসরে ছিল সুতোরাং মোহাম্মদ একজন শত্রু যে অন্যান্য শত্রুদের সাহায্য গ্রহণ করেছে ওয়াসাল্লাহু আলাইহি সাইয়িদেনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইন্ডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.reindosmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindropsmedia author of our youtube channel www.youtube.com dot youtubeube dot org two